الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها خزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ظلى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات معين خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم هذا حمد الله فاروني ماذا خنق الذين من دونه بل الظالمون في ضلال مبين الله দরবারে শুকরিয়া জানাই যে رب العالمين আমাদের কে জুমার সালাত আদায় করার করে তৌফিক দিয়েছেন তাই সবাই আলহামদুলিল্লাহ আজকে সোয়ায় রহমান এর আমি এখন পাঠ করলাম এই গুলির তফসির সামনে রেখে আলোচনা হবে ইনশাল্লাহ প্রথম আয়াত হচ্ছে আলিফুল এই অক্ষর এগুলিকে বলা হয় কাটা আলাদা আলাদা অক্ষর এগুলোর আলাদা কোনো অর্থ নেই এইসব অক্ষর রব্দুল আলমী নাজিল করেছেন তোমরা যেসব যে ভাষায় যেসব অক্ষর যুক্ত করে কথা বলো এইসব অক্ষর দ্বারাই আমি কোরআন নাজুল করেছি আর এটা হলো আমার খেলাম এই কালামের মতো কোনো কালাম পৃথিবীতে হতে পারে না আর কেউ তৈরি করতে পারবে না দিকে এই উক্তি হচ্ছে শেখুল ইসলাম এখানে আলি মিম বলার পরে হকিম শুরহ تلك শুরু الكتاب হকিম উল্লেখ করার পরে উল্লেখ হচ্ছে আল্লাহর কালাম এই কালাম কোন উপন্যাস নয় এই কালাম কোন সাহিত্যিক গ্রন্থ নয় এটা সবার উপরে হচ্ছে সরাসরি এই আয়াত হাকিম কৌশলপূর্ণ আয়াত নিদর্শন এইসব বাক্যগুলি সবচেয়ে এক একটা নিদর্শন রোগ্র আলমী গাছ কিলিম যদি মানুষ পড়ে যারা পড়তে জানে অর্থ না জানলেও সে একটা সাধারণ আবার যদি অর্থ জানে তাহলে কত স্বাদ পাবে যেসব লোকজন অথবা এমনি বস এমনি আগে যায় কিন্তু ঝিমায় কোরআন পড়তে কি করবো এই সকলকে এই আহ্বান জানাচ্ছি কোরআন শিখুন সময়টা আল্লাহর প্রতিদিন যারা কোরআন পড়বে কোরআন পড়বা ব্যক্তিদের জন্য কেয়ানতের দিন আল্লাহ সুপারিশ করবে কোরআন এ করিম যদি সুপারিশকারী হয় পেয়ানতের দিন তাহলে আপনার জন্য মাশাল কত বলুন অমূল্য ধন আপনি পেয়ে গেছেন এই সময় যদি কোরআনটা আমাদের সাথে থাকে তাহলে কত বড় ধন আমরা পেয়ে গেলাম যারা পড়তে জানেন না অত যারা পড়তে জানেন শুদ্ধ আপনারা কোরআন শিখুন যা কিছু রয়েছে সবই হচ্ছে সত্য যার মধ্যে বিন্দু মাত্র ত্রুটি নাই তাই অন্যতম এই কিতাব এমন কিতাব সে মুসলমান না সে হচ্ছে না আপনাদের সন্দেহ আছে তাই কেউ যদি করিমের কোন একটা আয়াতকে বিকৃত করার চেষ্টা করে তাই নাম তারা তোবা করে যত বড় তা আল্লাহ কে মাফ করবে সেটা আমাদের ব্যাপার না সেটা কার কথা আল্লাহর কথা আল্লাহর ব্যাপার কিন্তু আমাদের বিধান হচ্ছে তাদের ব্যাপারে যারা ইমান এই কিতাব করেছেন কোরআন পড়লে হিদায়ত আর রহমত এই কিতাবের কারণ রহমত নাজিল হওয়ার কারণ তাদের জন্য মহসিনা সৎভাবে হেফাজত সম্পাদন করেন তা হচ্ছে মহসিন যারা করেন তা হচ্ছে মসিম আল্লাহর বিধিবিধা নিয়মতান্ত্রিক করন করেন তাহা হচ্ছে যারা ইবাদত এমন ভয় করেন যেমন তারা আল্লাহকে তো আল্লাহ কে দেখছেন আমাদের তাদেরকে আমাদের আমরা যখন ইবাদত করি আমাদের আমাদেরকে একটু ভাবা উচিত আমাদের এবাদতটা কি রকম থাকে যদি আমাদের মনে থাকে এরকম আল্লাহ সামনে আমি দাঁড়িয়েছি আল্লাহর ইবাদত করছি তাহলে তো মন এদিক সেদিক দেওয়ার কথা না এটা যেহেতু শৈতান আসবি এই মসজিনের ব্যাখ্যা করছেন এখানে আরো আরেকটু তারা বিশ্বাস করে আফরাতের উপর বিশ্বাস নাই মুসলমান আর যারা মুসলমান তারা নিজেদের কি এক নম্বর ইমানদার দাবি করে না দাবি করে তাদের ভয় আল্লাহ কি সরাত কবুল করবে আমার সব সলাত কবুল হয়েছে আমার কি কবুল হলো হলো কবুল হলো আমি সলাত পড়ি আমি কি রকম নাস্তিক হয়ে গেলাম এরকম করে কিনা নাস্তিকরা হচ্ছে নাস্তিক খাকলাসের থেকে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার منافق منافق ইবারে দাবি করি এক নম্বর আসলে ইমান الناس من يقول آمنا بالله وباليوم الاخر وما هم مؤمنين সূরা আল বকারা ربنا আমিন বলছি কি কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর হযরতের দ্বীনের উপর অথচ সে মুমিন না এই কথা বিভিন্ন দেশে আসে যখন দেখে এখন যদি বলি বলি না আমাকে সমর্থন আপনার পরিচয় হবে কিসে আমলে আপনার সম্পর্কদের সাথে আপনি কখনো গির্জায় যান আপনি কখনো যাবেন হিন্দুর মন্দিরে কখনো যাবেন কবরে বাবার কাছে কখনো যাবেন দাদার কাছে আবার কখনো যাবেন মসজিদে কখনো আসবেন কাদায় কখনো আসবেন সজাগ করবেন এখানে আপনি কি রকম মুসলমান হলেন মুসলিম আলী ইসলাম ছিলেন এমন নেতা ছিলেন একনি শুধু আল্লাহর এদিকে আসেন অন্য কোনো দিনের দিকে যুগেন না মন্দিরে গেলে মন্দির গির্জায় গেলে গির্জাও আমার আসলে মসজিদে আমার এরকম হয় না মুসলমানের এটা পরিচয় হয় না এটা মুসলমান না কি বলেন প্রকাশ্য এরকম করতো আমি বলতো না বলতো না আগের জমানার মনাফিক প্রকাশে করতো না আর যেত না কি বলেন স্পষ্ট কিনা ও একাধিক করলে করতো তাহলে বর্তমান জমানোর যেসব গুনাফিক এটা আরো বড় মুনাফিক কারণ কাভের দের কে সবাই চিনেলা হচ্ছে আল্লাহ রসুল কেন জমাত পৃথিবীর বড় আল্লাহ সন্দেহ নাই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ আল্লাহ নিজে মসজিদ নির্মাণ করেছেন মসজিদে কোভা নির্মাণ করলেন মসজিদে আবার উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে তাহলে রবী এর বদলে যান তার জন্য জান্নাতে একটি প্রাসা নির্মাণ করছেন এইসব কেন জায়গা আর পবিত্রতা হাসিরের মাধ্যম বানিয়েছেন আলমী কেমন বলেছেন আল্লাহ রসুল কিন্তু মসজিদে গিয়েছেন আল্লাহ বলেছেন প্রকৃত মুসলমান এরাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত কারণ না পড়ে মানুষ হেদায়ত প্রাপ্ত হয় কেউ যদি বললো আমার সলাতেের প্রয়োজন নেই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি আমি পৌঁছে গেছি যারা আগে যাবে এক সামনে গেলে তৈরি আরেকটি সামনে গেলে হয়ে যাবে হাকিবত হকিক পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে মানুষ নিজেকে আল্লাহ করতে পারে সবাই উদ্দিন এই জন্য মানুষের হাল্লাজ আপনা শুনেছেন তার শিরচিত করা খরচ আর বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হচ্ছে মনসুর আল্লাহ আল্লাহ আপনার তাই আপনি ঠিক করবেন আপনি ঠিক নাই সব মুখ মনসুর হল্লার একটা কাজের মৃত্যু ছিল এই জন্য তাকে হত্যা করা হয়েছে তখন আবার বিচারপতি আমি দেখিনি হত্যা করা হয়েছে আর বর্তমান ধরনের মানুষ বলে না একটা বলে একটা বলে আহমদুল্লাহ ইসলাম কি বলবো যে বলছে বলেছিলেন যে বলে আমি আমি ইলা সে কে করলার শৈতানের বলি ইয়াদ মনসুর আল্লাহ ছিল শৈতানের বলি এই জন্য উলামারা ওই সময় হিসাবে আর তাকে হত্যা করা হয়েছিল আর এর মধ্যেই রয়েছে তৈরি এর মধ্যেই রয়েছে মাহিপত যাই আপনি বলেন সব এই নবী করিম সোল্লা ইসলামের সরিয়ে যা এনেছেন তাতেই রয়েছে বুড়া দিন সম্পূর্ণ কোন পথ নাই যে পথ সম্পর্কে আমাদের কিছু করলেন কিন্তু বিশ্বাস থাকতে হবে আহরাতের উপর তোমার নিজেকে তুমি নিজেও গাইভের উপর বিশ্বাস করো সে তো আল্লাহ কে বল কিন্তু সে নিজে আচ্ছা মা বলে কে মা কে আচ্ছা যদি সে বলে আমি এটির উপর বিশ্বাস করি না তাহলে সে হচ্ছে তারা গায়িকের উপর বিশ্বাস করে না সে রকম দেখলো সে তার বাব চিরকম যায় বলেন তো উত্তর দিন কেউ দেখেছে আপনি দেখেছেন তার মা রকম। কে তার মাধ্যমের উপর বিশ্বাস করে ওরা হচ্ছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ নাস্তিক সব জাহান নামে যা জাহানিক অবস্থায় মারা গেলে বোঝা যাবে জাহান না, মুসলমানকে মুসলমান করতে হবে মুসলমান ইসলামের ভিতরে এসে ঠিক এবারে যদি বেড়ে দিয়ে আমরা বুঝি অনেক আমাদের সর্বি বাইরে বুঝে না বুঝতে চায় না বুঝতে হবে মুসলিম মুসলিম শয়ান হলেও মুসলিম তাই না কাহের ভালো হাজার হাজার কোটি কোটি গুণ ভালো একটা মুসলিম শয়তন একটা ভিতরে থাকে আপনি দেখুন একটা হাজি আছেন হাজি নামে প্রসিদ্ধ এটা বোঝানো উচিত মানুষকে সাধারণ যারা বুঝে না তারা ওই বেদাতিদেরকে মুসিদ্রের কাতারে সামিল করতে দিতে চায় বেদাতিদেরকে কাব্রিদের কাতারে সামিল করে চায় তবে বেদাত হচ্ছে দুই রকম এক বেদাত হচ্ছে আর একটা পরিণতকারী বা তাহলে তো ও কাফির অন্তর্ভুক্ত আর যেসব বা কাফির পরিণতকারী না এইসব বেদাতের মাধ্যমে আপনি তাকে কাফির বা মুশ্রিপ করতে পারবেন না তো এইসব ভেদাতের বেদাতের ব্যাপারে হচ্ছে এই কথা আর এক একটা খাতা তার চোখের সীমা পর্যন্ত এত বড় বড় খাতা তারা আমলের সব হচ্ছে নাম কতটা খাতা বলেন নিরানব্বইটা শিথিল শব্দ খাতা যেগুলো তোমার লিস্ট এগুলো কি মিথ্যা আমার ফ্রেসটা কিন্তু করেছে তারা কি মিথ্যা লিখেছে ওই লোকটি বলবে মিথ্যা নয় সব সত্যি সবই যত্ন করেছি তারপরে তার জন্য একটা বেতাকা আনা হবে বেতা বেতাক আপনার বুঝেন এখন গুরুত্ব আছে একটা কথা বললাম আপনার সব নিয়ম মতো আছে যদি ওখানে যান এটা ঢুকান মেশিনে এবারে আপনি যত চান ততই বের হবে এক লক্ষ এত টাকা এত টাকা তাই তো এইটা তাই না দৈনিক থেকে বেশি সরাসরি ব্যাংক থেকে হবে আচ্ছা আপনি বের হলো আছে এমনি দেখলেন কিছুই নাই এটা উপস্থিত আর আল্লাহর কিন্তু কিছুই দেখেননি শুনেছ নবীর তারা বিশ্বাস করেছেন তাদের ইমান আর আমাদের ইমানে এইসব করে আমাদের হেফাজত করুন আচ্ছা বেতা আনা হবে আর কি হালকা আলমিন বলবেন মুশকিলা তোমার উপর আমি দরুন করবো কিন্তু এই বতাকা ইজ বেশি তারপরে এই বেতাকা মাপা তখন এই বেতাকা ভারী হয়ে যাবে এবার হচ্ছে এই বেতাকায় কি এই বেতাকায় লিখা তাহলে এই টাকা হচ্ছে আসল কেমে শাহাদ শাহাদ আছে সনাদ করলেন ফায়দা আছে এই শাহাদ নাই সনাদ দশ বার পড়লেন প্রতি মাসে একটা প্রতি বছর লোকজন এই সব এবার সব বিফল যাবে কোন ভাধা নেই অতএব মুসলমান হওয়ার চেষ্টা করুন যারা এরকম মুক্তি পেশ করে আমি তাদেরকে আহ্বান করছি মুসলমানদের সাথে থাকো যদি এরকম হো তাহলে তোমরা সত্যিকারের মুসলমান হবে আনায় শুধু মুসলমান দাবি করলে আর মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তুমি কিরকম মুসলমান হবে প্রবুল আলমী ইয়ারা তাদের পেয়েটি গুন পেশ করলেন আল্লাহ বলছেন এরা পক্ষ থেকে হেদায়তের উপর আছে আর সফল কাম বলে। যেটা ওটা পাওয়া আর যেটা থেকে যেটা পাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করে এটা থেকে দূরে থাকা বা সংরক্ষিত থাকা এটা হলো ফালাহ সফল হয়ে যাওয়া এরাই হচ্ছে সফল কাম অর্থাৎ দুনিয়াতেও সফল হাফড়াতেও সফল দুনিয়াতে সফল কে রকম আপনি হয়তো দেখবেন ওকে জেলবন্দি করে রেখেছে যদিও সে মজদুম কিন্তু ইমান ছড়েনি সুহান সে কি সফল হ্যাঁ দাদা দুনিয়ার সফলতা অন্যদিকে মার খাচ্ছে কিন্তু সে আনন্দ উপভোগ করছে বলছে আমি যদিও মার খাচ্ছি কিন্তু ইসলামের জন্য মার খাচ্ছি যদিও মার খাচ্ছি আল্লাহর জন্য মার খাচ্ছি যদিও মার খাচ্ছি কি অসুবিধা তোমার ইজ্জত বাড়বে সে সফল দুনিয়াতেও সফল আফরাতেও সফল আফ্রা সফলতা যেগুলো কোনো রেখেছি এইসব ব্যাপারে কোনো কান শুনিনি এরকম এরকম আছে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সকলকে সকল কামদের অন্তর্ভুক্ত করো আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করো জন্নাত অন্তর্ভুক্ত করোহান এরপরে কোন অসৎ পথ কোনটা তাও জানতে হবে তারপরে যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝবেন কিন্তু হচ্ছে আমল করতে যদি আমল করেন তাহলে বাঁচেন আর যদি আমল না করেন তাহলে এইসব থাকলে তুমি সফল কাম বা সফল তাই আমাদের সকলকে এইগুলির উপর আমল করার দরকার কি বলেন সবাই আমল করবো ইচ্ছা হবে আল্লাহ তুমি তো এবারে পরিচয় ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولأ مستكبرا কিছু মানুষ এরকম আছে যা ওষা বাক্য ক্রয় করে। অর্থহীন বাক্য প্রয়োগ করে। বা এমন যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় করে যেগুলো বিপদনামী করে কোন রকমের জ্ঞান না রাখে আর আল্লাহর পত্রে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যখন তার সামনে আমার আয়াতো হয় তখন গম্ভ করে অহংকার অহংকারী হয়ে তার কানে পর্দা পড়ে গেছে অর্থাৎ সে কি হয়ে গেছে গধির হয়ে গেছে আলী আপনি তাকে বেদনাদায়ক বেদনাদায় শাস্তির সুসংবাদ দিন কারণ সে হচ্ছে তার অর্থ কি এরকম করে খেলতামাশা হাদিস মানি বাণী খেলতামাশার বাণী তার অর্থ কি হবে খেলতা বাজার বাণী এই খেলতা বাজার বাণী যখন apne tattur asur urde dikhe khya বাদ্যযন্ত্র ছিল বর্তমান বাদ্যযন্ত্র ছিল না এটা অনুন্নত ছিল আগে অনুন্নত ছিল বর্তমানে কি তাহলে চোদ্দশো বৎসর আগের বাদ্যযন্ত্র যেটা ওইটাই যদি হয় লাহবে হাদিস আর এটা যদি হয় আল্লাহ আল্লাহর পত্রিক দূর করার একটা মাধ্যম তাহলে কিছু হয় আপনি বললেন কিছুই না শুধু সংবাদ দেখবো সংবাদ বেপরদা নারী করে সুসজ্জিত হয় আপনার সামনে বেশ হলো আর আপনি তার দিকে আমাদের পরিবেশ সব শুধু ক্ষেত্রে ব্যবহার করি তাই না লেখা নে আমি যদিও করেছি সব গণ্য অর্থে বলেছি সাথে করতে হবে সামনে কতটুকু গুণ হচ্ছে ছবি আর গান শুনবি ভালো লাগছে দেখছি সামনে যদি থাকে তাহলে করবে না এখানে লাগিয়ে দিবি আর এটা এরকম করবে তাই না সাইকেল চালাচ্ছে তোমার এটার দাম তো এক টাকা ঘোড়ায় ওই কিছু মানুষ আছে দেখবে সৌদি তো তাদের কাছে আপনি কম পয়সা তেলি করছেন যদি তাহলে আপনি হয়তো একটু কিছু নেই কিন্তু গুনাহের কাছে আপনি দৈনন্দিন সমান ঠিক না আমরা যেন চকর দিয়ে আসে যদি আপনার উৎসাহ থাকতো উদ্দীপনা থাকতো তাহলে চক্কর নাই আগে ধরসে আসতাম আসবো তারপরে যাবো চক্কর এরকম হওয়া উচিত ইমানি আমরা আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করে এজন্য যেরো মানুষ ক্রা না শুনতে পায় তাহলে এর গুণায় আরো বেশি ব্যক্তির ব্যাপারে এখানে উল্লেখ করেন ওই ব্যক্তির ব্যাপারে এই আয়াত হয়েছে ওই ব্যক্তি কি করত গায়িকা রাখতন্দ্র ক্রয় করত আর মানুষকে বলতো এটি কোরআন থেকে এটা করেছিল তার হয়েছে বলি যদি এটা সত্য হয় আলহামদুলিল্লাহ যদি সত্য না হয় তাহলে মূল অর্থ যেটা এটাই স্পষ্ট নমাজেও তোমার আপনার মন বসবে না ঠিক না ঠিক কারণ আগে লাফলাফি করেছো এরকম আগে থেকে এসেছো জিন একটা এখন হঠাৎ করে আল্লাহ মন বসবে না বাদ্য জন্ত্র বাজানো যাইস না আবার গান কেউ কেউ বলে না না এটা হচ্ছে ভালো গান আবার কেউ কেউ আছে কি বাদ্যচন্দ্র বাজাণের আলায় আয়ত করে এটা কি মুসলমান কালাম কি করছে আল্লাহর কালাম কি বাদ্যযন্ত্রেন যদি খারাপ হয় তাহলে গুনার উপর গুণা কমিন বাদ্যযন্ত্র এটা যাইস না এর পক্ষে দলিল এইটা গেল আমার উন্মতের কিছু সংখ্যক মানুষ এরকম হবে আফাম বলেছেন কিছু সম্প্রদায় কম মানে সম্প্রদায় না আফাম আল্লাহ জানে তাই আমরা দেখতে পাচ্ছি এখন বেশিরভাগ মানুষ গা মধ্যযন্ত্রের পিছনে পড়ে আছে কয়োজন আছে আর কি ওরা কি করবে আবার উন্মতের বড় বড় তারা হালাল মনে করবে আছে বিস্তারিত মদ হারাম এর মধ্যে সন্দেহ নাই আরেকটা হচ্ছে না জুনিও বলে না সবাই জানে এটা খাওয়াম জিনা সবাই জানে সাধারণ মুসলমানা ভাই আচ্ছা কেউ কেউ মদ করে আর কেউ কিছু বলে নাকি আর হয়তো অন্য কিছু বলতে পারে সরাব সরাবো আর কিছু বলেন আচ্ছা কি হচ্ছে এর সাথে আরেকটা বাদ্যযন্ত্রের কথা উল্লেখ করেছেন তাহলে বাদ্যযন্ত্র হালাল হবে না হারাম হবে আল্লাহ বলেছেন আমার মোদীর বড় বড় সম্প্রদায় হালাল মনে করবে আপনি তাকে সমর্থন করলেন তাহলে সে যতটা সবকটি লাইসেন্স আপনিও গুনায় আল্লাহ বলেছে যে আসলে যে আসলে বিরুদ্ধে কথা বলবে যে আসলে মসজিদ বন্ধ করে দিবে যে আসলে ভাদ্রাসা বন্ধ করে দিবে যে আসলে আন্দোলন আমি আপনাদের কি জিজ্ঞেস করি আমি এটা ইসলামকে প্রহানকে সামনে রেখে বলছি না আমার বলছি আপনারা সবাই বলবো মুসলমান কিনা আপনারা যদি মুসলমান হন তাহলে আমার এই কথা আপনারা আল্লাহ বলছে শুরু হচ্ছে যার সম্পর্ক আল্লা আল্লাহির কাছে তারা সৃষ্টির সাথে সদ ব্যবহারের কাছে পরস্পর সহযোগিতা করি না কিরকম আমি না করি না কিন্তু ছোটটা করি ছোটটা কিরকম হয়তো সরকার পড়াবার কাজে আমি সহযোগিতা করলাম না কিন্তু ছোট মেয়ের কাজে করবো সে খুঁজে পাচ্ছে না ইউটিউবের একটা লাইন আর এরকম আমি তাকে বের করে দিলাম আর আমি মনে করি বলো আমি অনেক জানি ব্যাপারটা হচ্ছে এটা এই কাজে সহযোগিতা করবো আমরা ওষুধ কাজের জন্য সহযোগিতা না করি আচ্ছা তাহলে স্পষ্ট হচ্ছে বাদ্যযন্ত্র হারা ارتقى بwayat شيخه ناصر بن علوان الله عليه سير ذكر حديث صحيح للذكر حديث الجامع الصغير الجامع الصغير واللكم الله رسوله صلى الله عليه وسلم لا يكون في هذه الامه خص وقذف خصم ومسق وقذف وذلك اذا سار بالكمور واتخذ القياد আরো হয় বার আকৃতি হবে আরো না হয় আকৃতি হবে আরো না হয় অন্য আকৃতি যেটা আরো মুশকিল কিসের আকৃতি বিকৃতি বলতে ভালো আত্মিক দিক দিয়ে আকৃতি বিকৃত হবে ভালো কে সে খারাপ মনে করবে আর খারাপ কে ভালো মনে করবে বর্তমানে এটা সব জায়গায় বিস্তৃত অনেক ভালো কাজ তারা খারাপ মনে করে আপনারা জানেনা কিনা জানি কিনা ভালো কাজকে খারাপ মনে করছে আর খারাপ কে মনে করছে আপনার ছাত্রে মনে করছে সে ভালো যারা এরকম করে তাদেরকে সমর্থন দেয় আকৃতি বিকৃতিভাবে তখন হবে যখন তারা মদ্যপান করবে মহিলা হোক বা পুরুষ হোক শুনেছি আবার নিজের দেশে না গায়ে রাষ্ট্র আপনারা শুনেছেন কেউ শুনেননি এইভাবে শুনেছি মাধ্যম বানিয়ে রেখেছে তারা পর্দা পর্দা এর পথ খুলছে এই কারণে দেখলেন বড় বড় হচ্ছে এইসব নারী হ্যাঁ সংস্কৃতি সংস্কৃতি এটা সংস্কৃতি সংস্কৃতি আল্লাহ দু সংস্কৃতি শৈতানের ছেলেদের সংস্কৃতি আল্লাহ সংস্কৃতি হতে পারে না যায় এই গুণ যখন হবে তখন উপর থেকে পাথর বর্ষিত হবে তাদের উপর জমি হতাশ করে ধসে পড়বে বাদ্যযন্ত্র রাখবেন না বেল স্বাভাবিক স্বাভাবিক রিং রাখতে যার মধ্যে বেলও নাই এরকম যদি হয় ভালো আমরা হ্যাঁ এরকম রকম তাই না হেফাজত এমন হয়েছে আমরা মোবাইল হাই রে হ্যাখ লাগে আমি তো একুশ এভাবে আর ইভাম না থাকলে আমার গোড়া জিন্দি আলহামদুল্লাহ করবেন করবেন কথা বলছি ইমাম হিসেবে দিদি ইমাম থাকবে আপনারা ইমাম নেই আমি ইমাম নাই সব সুন্দর ইমাম না তার একটি বই দেখেছিলাম পুস্তিকায় তিনি তাতে উল্লেখ করেছেন ইহুদিরা বলেছে ইহুদিরা আমরা সফল হয়ে গেছি তাকে তাদেরকে প্রশ্ন করা হলোদিকে কেন কিরকম সফর হলে বলছে আমরা মসজিদে কিরকম ঢুকিয়ে দিলে মুসলমান এখন জায়গায় এরকম নাই সে বলছে না আছে মোবাইল লিন্ডো যখন বাজে যায় তখন এটাও বাজে আর এই বাদ্যযন্ত্র যে হারাম এর মধ্যে হলো আমাদের দেশের বেদাজি গুলামা পর্যন্ত এটাকে হারাম হয়ে কিনা এ থেকে দূরে থাকুক হেফাজত রাখ বলবে না কেমন পর্যায়ে পৌঁছাবে কোরআন কেমন রাখ আমরা কোরআন কিনে বিদ্রূপ করে আচ্ছা যদি তার সামনে কোরআন পাঠ করা হয় তখন সেটা শুনতে যায়। মুক্তি নিয়ে নেয় হেমন সাহেব শুনছে না কোথাও আছে এবারে আপনি মসজিদে বললাম মসজিদে আর এটা তাই না বাদ্যযন্ত্র আছে আপনি সলাধ এরকম আপনার এই বাদ্যযন্ত্র সদিন কি যে অবস্থা মন সলাপ নাই ওখানে বাদ্যযন্ত্রে আর কিছু ভালো লেগেছে এরকম তার বেল বাজছে বেলটা বন্ধ করতে পারে না কিছু বন্ধু বন্ধু কি আছে কি না কিছু মানুষ হাত বন্ধ করে না ঠিক না বলে ঠিক না এটা কুসুর কুতু নষ্ট হয়ে যায় কিন্তু সে যে বেল বাজাচ্ছে কত মানুষের যে নষ্ট করছে এতে আর কুসুর নষ্ট হচ্ছে সাথে সাথে মোবাইল বের করে এরকম করে একদম সম্পূর্ণ বন্ধ করে দিল কোন লোক আছে এরকম আবার অনেক মানুষ বুঝে আপনি একবার ক্যান্সেল করলেন যখন ক্যান্সেল করলেন কথা বলছেন ইনশাল পরবর্তী আলোচনা হবে আগামী সুপ্ত আল্লাহ কাজ করার তৌফিক দিন করার তৌফিক দিন আল্লাহ আজকে যা আলোচনা আর শুনলাম বিধান শুনে আলোচনা করে আমরা মুসলমানদেরকে উদ্ধার করো তুমি তোমার দিনের হেফাজত করো আল্লাহদেরকে পকড়াও করো আল্লাহদেরকে পকড়াও করো আহিনে পকড়াও করো মজলুমদেরকে উদ্ধার মুসলমানদেরকে সমস্ত মুসলমান আল্লাহ রীন মহমা রহিম আজমাই